السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وأن عبد الله ابن عمر نضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا صام من صام العبد متفق عليه ولمسلم عن أبي قتاد بلظ لا صام ولا أفتر সিয়াম সংক্রান্ত আমরা বিভিন্ন মাসলাম আহকাম আলোচনা করে আসতেছি নিয়মিত আমর আবদুল্লাহ রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সবসময় রোজা রাখে তার রোজাই না সামাল আবাদ বলতে এটাকে বলা হয় যে একাধারে রোজা রাখা প্রতিদিন রোজা রাখা এটা নিষেধ রয়েছে আল্লাহ নবী আলিসাল্লামের কাছে একজন সাহাবি আসি বলেন রসুল্লাহ আমি শক্তিশালী হৃষ্ট পুষ্ট আমি দৈনিক রোজা রাখব বলেন যে না দৈনিক রোজা রাখা যাবে না কারণ একটা মানুষ যদি দৈনিক রোজা রাখেন তাহলে তার প্রতি অন্যের কারো কোনো হক নাই আল্লাহ নবীর কাছে একজন মহিলা এসে বললেন তার স্বামী সম্পর্কে অভিযোগ করলেন বললেন যে আমার স্বামী প্রতিদিন রোজা রাখেন দিনের বেলা আর বেলা সারা রাত্রি ইবাদত করেন আল্লাহ নবী আলিস তাল্লাম ওই সাহাবিকে ডাকলেন দেখে বললেন এমনটা করো কেন তো বললেন যে আমি পারি কয়না প্রতিদিন রোজা রাখো দিনের বেলা একদিন রোজা রাখতেন একদিন রোজা ছাড়তেন একদিন রোজা আর একদিন রোজা না এইভাবে একদিন পর রোজা রাখা এটাই তুমি রাখো এটা বোখারি মুসলিমের হাদিস মুসলিম শরীফে আবু থেকে বণিত হয়েছে ला से रोजाओ रखल धारा भाहिक रोजा रखा धारा भाहिक भावे रोजा रखा निषेध एक ही भाई सौम विशाल चले गोजा वाला इफतारी रोजा शुरू कर दिल के बोला सौम्य विशाल एकाधारे दुई रोजा मध्य खानी इफतारी हराम जायज नहीं बैशिष्ट तरह जायज सहबराम तोजा रखते निषेध कर তাহলে রোজার ক্ষেত্রে কখন রোজা রাখা যাবে কবে রোজা রাখা যাবে না কিভাবে রাখব কোন রোজা রাখলে কি ফজিলত এই ব্যাপারগুলি আরো এর তো বিধান রয়েছে এখানে এই ছোট্ট কিতাবের বিস্তারিত আনা সম্ভব না আমরা জেনে নিয়ে আমল করব না জেনে কিছু করব না জেনে কিছু বলবো না আগে জানা তারপরে করা তারপরে বলা দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা ভালোই বুঝি কিছু বলতে গেলে আগে জেনে নিয়ে উচিত নয় আল্লাহ নবী আলসালাম দিনের ক্ষেত্রে কিছু তার পক্ষ থেকে বানিয়ে বলা আল্লাহ তাকে অনুমতি দেন নাই তাহলে আমরা কেউ কিছু করব বলবো এটা তো কখনোই হতে পারে না আল্লাহ নবীর কাছে ওহি যতক্ষণ নাচত ততক্ষণ তিনি কিছুই বলতেন না তাই দিনের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে এবাদত বাদ দিয়ে যত কিছু লেনদেন না দাওয়া খাওয়া বিয়ে এর মূল হলো চলবে না চালাতে হইলে দলিল লাগবে তাহলে এবাদতের মূল চলবে না চালাতে হলে দলিল লাগবে এ বাদত যত কিছু আছে সবই চলবে না চালাতে হলে দরিল লাগবে প্রমাণ লাগবে এই মূলনীতিটা দর্শক শ্রোতা যদি মনে রাখেন দেখবেন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে দিনের জিনিস জানা এবং মানতে ইনশাআল্লাহ এবার সিয়ামের সঙ্গে এতে কাপ এবং ক্যামেরাম রমজানের ক্যাম লাইল তাহা যোদ্ তারাবি আদায় করা আর এতে কাপ করার বিষয়ে রমজানের সঙ্গে যেহেতু সম্পৃক্ত अध्यायम बला मस्जिद घरे विशेषकर रमजान मास शेष दशक पुरो दस दिन, दिन तीन दिन करते हलो शेष दस दिन पुरोटा एक मस्जिदे निजेके आब्ध कर প্রমাণ করা আল্লাহ সারা বছরই তো আমি নিজেকে একেবারে মসজিদের মধ্যে আবদ্ধ করে দিলাম ছেলে মেয়ে বউ বাচ্চা দুনিয়ার ব্যবসা বাণিজ্য কর্তৃত্ব নেতৃত্ব সবকিছুকে ত্যাগ করলাম আমি তোমাকে পেতে চাই আমি আখরাতের বান্দা হতে চাই আমার শুধু দুনিয়ার সঙ্গে আখেরাতও চাই फ करत सम शेष दस दिन छुट्टी समय गुरुपूर्ण क्या नहीं दस दिन आल्ला के पवार लुल कदार पवार्रिता এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস বছর চার মাস হয় এর চেয়ে উত্তম তাহলে কত উত্তম আল্লাহ ভালো জানেন এটাকে পাওয়ার জন্য তিনি বলেন রাসুল আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ইমান থাকতে হবে ইমান গর্ব হলে তো কোনো নেই বেঈমান যদি হাজার ইবাদত করে আল্লাহর কাছে কবুল হবে না কারণ আল্লাহর যেখানে হিসাব নিকাশ হবে রেজিস্ট্রির খাতাতে তার রেজিস্ট্রেশনই হয় কোন পরীক্ষার্থী বোর্ডে রেজিস্ট্রেশন না করে তার কি প্রবেশ আসবে আসবে না হবে আল্লাহর খাতায় আগে নামটা লিখাতে হবে ইমানের সঙ্গে ও সাব সবের জন্যে সব পাওয়ার আশায় যদি ইমান নিয়ে রমজান মাসির পুরো রমজান রোজা রাখে আল্লাহর নবী আহিসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন আল্লাহ তার পূর্বের যত গুণা আল্লাহ সব মাফ করে দেবেন মানে জ্বালিয়ে দেওয়া রমজান কি জ্বালাবেন আপনার পাপ গুলিকে পাপ জ্বালাবের জন্য জ্বালাবের জন্য তো ম্যাচ লাগবে কি বলেন আপনারা কাঠি লাগবে ঠিক না তো রমজান যেন আমাদের একটা ম্যাচের প্যাকেট রমজান ম্যাচের প্যাকেটে আমাদের কাঠি রয়েছে ৩০টা এই কাঠির মধ্যে বারুদ লাগাতে হবে আর বারুদ হলো রমজানের রোজা নামাজ রাত্রি নামাজ রাজকার যত কি এবার ৩০টি কাঠি প্রথম দিনের কাঠিটা নিয়ে নেন রোজা রাখলেন কাঠিতে কি বারুদ লাগলো কোরআন তেলাও করলেন রাজগাট করলেন দানসৎকার করলেন যা কিছু করলেন বারুদ লেগে গেল সন্ধ্যাবেলা ঘর্ষণ দেবেন আপনার দশ দিনের পাব কি হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে ত্রিশ দশে তিনশো হয়ে যাবে আরো ওই যে সওটা মানে জ্বালাই দেওয়া কি জ্বালাবো আমার যত পাপ পুঙ্কিলতা যত আমার ভিতরে অন্যায় অবিচার সবগুলিকে জ্বালিয়ে দিয়ে পরিষ্কার হয়ে যাওয়া এই মনে রাখবেন যত ব্যাকটেরিয়া আছে জীবাণু আছে একে বিভিন্ন নিধন করার বিভিন্ন কেমিক্যাল আছে কিন্তু সবচেয়ে বড় কেমিক্যাল কি জানেন আগুন জড়াই আগুন জালাই দিলে ওইখানে আর কোনো মানে জীবানো আর বেঁচে থাকতে পারে না আর এই জন্যই পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ আমি রমজানটা একটা ওয়ার্কশপ মানুষের বানানো গাড়ি নষ্ট হলে মানুষের ওয়ার্কশপে নিয়ে গিয়ে কি করতে হয় মেরামত করতে হয় গাড়ি ঠিক মতো চলে না ওয়ার্কশপে নিয়ে যান মেরামত করবে গাড়ি আবার চলবে এই গাড়িগুলি বানাইছে আল্লাহ এটা জাপানের বানানোই ফ্রান্স আমেরিকায় বানানো আল্লাহ যে গাড়ি বানালেন এই গাড়িটাও তো উল্টা পাল্টা ইউজ করলে ব্যবহার করলে এর নিয়ম নীতি এর সমস্যা হওয়ার কথা। একটা দরকার তাই ক্যাটালিম এই অকশপের নাম হলো রমজানুল করিম এই অকশপে আপনার গাড়িটা আপনি পরিষ্কার করে নিন এই গাড়ির কোথায় কি করেছেন আপনি ভালোই জানেন এই গাড়ির ইঞ্জিন আপনি নিজেই কোথায় কি করেছেন চোখে দিয়ে কি সমস্যা করেছেন কান দিয়ে কি করেছেন মুখ দিয়ে কি করেছেন হাত দিয়ে কি করেছেন কোথায় যে ময়লা জমছে কোনটা যে নষ্ট হয়েছে পরিষ্কার করতে পারেন তাহলে আপনার জন্য আমার জন্যে সত্যিকারে এই রমজান রমজান হবে নইলে যাবে আসবে গাড়ি ওইভাবেই থেকে যাবে এই রমজান মানে যখন গাড়ি পরিষ্কার করা বললাম সিয়াম মানে কিন্তু বিরত থাকা আর মানে কি পরিষ্কার যখন হয়েছে গাড়িটা উল্টা পাল্টা চালিয়েছেন নকশ পে নিয়ে টাকা আপনার লস এসেছে এরপরে গাড়িটা কিন্তু আবার ভালো করে চালার চিন্তা ভাবনা করবেন আমরা ছোট্ট একটা বিরতির পরে বাকি অংশ পূর্ণ করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামি প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে টায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম ও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 पूर्व रमजान एक वार्कशपने गिता परिष्कार करते পরিষ্কার হয়ে গেলে একটা জামা কাপড় যখন ময়লা হয়ে যায় লন্ড্রিতে দিয়ে বা নিজে পরিষ্কার করে প্রথম যখন পরে তখন কিন্তু সাবধানে চালায় পুরাতন হয়ে যায় তখন আবার একটু ইয়ে হয়ে যায় যখন ব্যবহারে দিতে হয় আবার অর্শের ঠিক করতে তখন আবার একটু সাবধান হয় তো রমজানে যখন গাড়িটা পরিষ্কার হয়ে যায় আমাদের পাপ মুক্ত হয়ে যায় পাপ আমরা বারুদ কি জেনেছি জেনেছি জ্বালাই দিলাম তাহলে গাড়ি যখন পরিষ্কার হয়ে গেছে এখন উচিত আগে বলে এসেছি সিয়াম মানে কি বাহ্যিক ভাবে খাওয়া পান এবং সৃষ্টি অবস্থা বিরত থাকা কিন্তু এর মাধ্যমে শিক্ষা নেওয়া যত প্রকার হারাব অশ্লীল বেহায়া গরহীত শুদ্ধ যত কিছু থেকে বিরত থাকার ট্রেনিং নেওয়া मध्य आब उल्टा पलता ना। चोलते भालो। और ए गाड़ी क्योंकि मध्य खानी बंद हो जाए चलते चाहबे आल्ला पथे चलो तक शयतान पथे चलो तक जहान नाम पथे ये रमजान अत्यंत এই যে ওয়ার্কশপ এটা আমাদের উপকারী এখানে গাড়িটাকে আমাদের উদ্দেশ্যে যে পালন করবে সে ব্যক্তির পূর্বের গুণা সব মাফ হয়ে যাবে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ নবী আলিস্লাম যখন রমজানের শেষ দশ দিন প্রবেশ করত। অর্থাৎ প্রথম দশক দ্বিতীয় দশক শেষ শেষ দশক যখন চলে আসত আল্লাহ নবী তার কমরকে মজবুত করে বাঁধতেন কমরকে মজবুত করে বাঁধে কখন মানুষ যখন একটা কাজকে খুব আগ্রহ সহকারে এবং শক্ত করে করার জন্যে কমরে কিছু বাঁধলে গায়ে শক্তি পাই তা নবী কমর বাঁধতেন অর্থ কি এই শেষ দশ দিনকে জাগার জন্যে এ বাদত করার জন্য রাত্রিতে তিনি মজবুত করে সংকল্প নিয়ে কাজ শুরু করতেন কিন্তু রমজানের এই মর্যাদাপূর্ণ রাত্রি তো আর সারা বছরে পাওয়া না আর এই জন্য আল্লাহ নবী আলিস্লাম এতে কাপে বসে যেতেন আর এতে অবস্থায় নিঃসন্দেহে স্ত্রী সহবাস করে হারাম চলবে না কারণ করলে সেটা নষ্ট হয়ে যাবে তে আল্লাহার নবী আহসালাম এর অর্থ হলো সম্পূর্ণে আমার অনেক সময় দেখা যায় যে এই রাত্রি যখন লাইলাতুল কাদের রাত্রি আসে আজ দেখা যায় যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় খাওয়া দাওয়ার আবার কেউ আয়োজন করে কেউ করে কেউ আবার এই দিনের বিভিন্ন ধরনের কাজ করে থাকে আসলে লাইলাতুল কাদার ইবাদ এই রাত্রিটা আল্লাহ নবী অন্য হারিশুল কাদার থেকে বঞ্চিত হয়ে গেল ওই ব্যক্তির সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল বরং অন্য আছে রাগে বা আনফু রাগে ওই ব্যক্তি হালাক হয়ে যাক ধ্বংস হয়ে যাক নাক তার মাটির মধ্যে হেঁচড়ি হয়ে যাক স্বাভাবিকরা বলেন কে ওই ব্যক্তি হে আল্লাহ রসুল বললেন মান আদার কারা মাদান রমজান পেলো এরপর শেষ তারপরে তার পাপ আছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় এত বড় বদলে রমজান মাসের রোজা পেল মুসলমানদের জন্যে কে আল্লাহর নবী আলিসালাম বরং অন্য বর্ণা আছে জিবুল আমিন দোয়া করলেন আর আল্লাহর হাবি মোহাম্মদ রসুল্লাহ বললেন আল্লাহ আমি আল্লাহ কবুল করো বদা করলেন কে আমিন রোজাদারদের জন্য ওই রোজাদার যে রমজান পেয়ে গুনামাফ করতে পারলো না আর আমিন বললেন কে আল্লাহর নবী আর সালাম সর্বশ্রেষ্ঠা সর্বশ্রেষ্ঠ কে মোহাম্মদ রসুল্লাহ দুইজনে মেয়ে একজনে বদ করলেন একজন আমিন বললেন এমন রোজাদারদের জন্য যারা রোজা পেল কিন্তু রোজা থেকে উপকৃত হতে পারলো না প্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করতেছিলাম মা এসাদ ওয়াহিয়ালাই আল্লাহ নবী শেষ দশক পুরো রাত্রি তার করতেন যার আগের পরের গুন আল্লাহ নবীর সব গুনা মাপ না তিনি মা না তিনি জানার সর্বপ্রথম উদ্বোধন করবেন না তিনি যদি লাইলাতুল কাদার পাওয়ার জন্য এত ব্যস্ত আর এত কষ্ট করেন তার পরিবারের সবাই জান্নাতি না আল্লাহ নবী আলিস্লামের পরিবারকে জাগাতেন তারা জান্নাতি সদস্য না সবাই তাদের জন্য সুসংবাদ এসে গেছে না তো জান্নাতি মানুষরা যদি রমজানের শেষ দর্শক এইভাবে ইবাদত করেন আমরা যারা গোনহার সাগরে ভেসে আছি জেনে না জেনে বুঝে না বুঝে কত কিছু তো করেছি আমাদের এই শেষ দশকে কি করা উচিত এটা আমাদের দর্শক শ্রোতার একটু যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমাদের আলোচনা আজকে সার্থক হবে ইনশাআল্লাহ ইমামি মুসলিম বর্ণনা করেছেন এতেকাফ করার ইচ্ছা পোষণ করতেন আসলে আল্লাহ নবী আলাই রমজানের প্রথম দশ দিন এতেকাফ করেছেন কাদার পান নাই দ্বিতীয় দশ দিন করেছেন সেটাও পান নাই শেষ দশকে তিনি পেয়েছেন আর এই রাত্রিটা তিনি বলার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে দুইজন ঝগড়া করতেছিলেন এদের ঝগড়া বন্ধ করতে গিয়ে আল্লা ভুলে যান আসলে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন কারণ লাইলাতুল কাদার কোন নির্দিষ্ট একটা রাত্রিতে প্রতি বছরে হয় না তবে বেজোর রাত্রিতে হয় একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে তবে বেশিরভাগ সাতাইশ হয়ে থাকে যে সাতাইশকে নির্দিষ্ট করে দিলেন তাহলে তো এক বছর পাবেন আরেক বছর পাবেন না এই জন্য কোনো আল্লাহ বাকিগুলো পেতাম না তাই আল্লাহ রব আলমিন তার নবীকে ভুলিয়ে দিলেন এটাই ছিল হিকমত আর একদিনে তো হবেই বাকি আর চার দিন জাগলে কারণ একদিনকে আপনি যখন এবাদতের মাধ্যমে জাগবেন পরিপূর্ণ কি হকাদা করতে পারবেন নাম্বার তো কমও হতে পারে তো বাকি রাত্রিগুলা জেগে নাম্বারটা পূর্ণ হয়ে গেল তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এবং যখন আল্লাহ নবী এতে করার জন্য ইচ্ছা করতেন সাল্লা ফাজ আদায় করার পরে সুম্মা তার এতেকাফের নির্দিষ্ট জায়গা তিনি প্রবেশ করতেন আসলে নিয়ম হলো যিনি এতেকাফ করতে চাইবেন শেষ দশকে বিশ তারিখের রোজা শেষ হয়ে যাবে সূর্য ডুবে গেলে একুশ তারিখ শুরু হবে মাগরিবের সালাত ওই মসজিদে যেখানে করবেন বা যেকোনো জায়গা আদায় করে মাগরীবের পরে তিনি মসজিদে রাত্রি ইবাদত করবেন তাকে ঘুমে থাকবেন তার নির্দিষ্ট যে জায়গা যেখানে তিনি টিক করবেন সেইখানে ফজলের সালাদ আদায় করে সেখানে তিনি অবস্থান করবেন এটা হলো নিয়ম আল্লাহ নবী অন্য হাদিসা আছে যে মাগরীবের সালাত পড়েই তিনি শুরু করেছেন তবে তার এতেকাফের নির্দিষ্ট জায়গাতে ফজরের পরে তিনি ওখানে গিয়ে বসেছেন হাজিস বর্ণনা করেছেন বর্ণনা করেন যে আল্লাহ নবী আলাম শেষ দশকে রমজানের এতেকাফ করতেন এবং মৃত্যুর বছরে আল্লাহ নবী যে বছর দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি কিন্তু এতে কাপ করেছেন বিশ দিন কারণ তার আগের বছরে যে কোনো কারণে তিনি এতেকাফ করতে পারেন নাই তাই মৃত্যুর বছরে তিনি দুই দশক অর্থাৎ মধ্যের দশ আর শেষের দশ এতেকাফ করেছিলেন তবে নর্মাল যেটা তার এবাদতের নিয়ম ছিল শেষ দশ দিনে রমজান তিনি এতে কাপ করতেন হাত তাহ্লা তিনি মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন সুম্মা আতাকা জাজুম্বা আদি রাসুল সালের মৃত্যুর পরে তার স্ত্রীগুণ এই মুসিদ নবীতে এতে কাপ করতেন মহিলারাও করতে পারেন তাদের সাপেক্ষ যদি তারা যায় তারা তারা বিশ্রাত আদা করতে পারে এতে কাপ করতে পারে তবে এতে কাপের জন্য শর্ত আছে সেই শর্ত অনুযায়ী তারা করতে পারবেন এ হাজটি বোখারি মুসলিম থেকে বর্ণিত আমরা জানতে পারলাম আল্লাহনবী তার জীবনের প্রতিটি বছর নয় বছর তিন রোজা রেখেছেন নয় বছরে তিনি এতে করেছেন আর তার পরবর্তীতে তার সহ তারা এতে চালু রেখেছেন আজও সেটা আমাদের সিদ্দিকা আরো বর্ণনা করেন যে আল্লাহ নবী আহিসাল এতে কাপ অবস্থায় মসজিদে নবীর সাথে আল্লাহ নবী আহিসাম মসজিদে বসতেন আল্লাহ নবীর মাথা ঘরে জন্য করে দিতেন তার মা এসার রাজি আনহা আল্লাহ নবীর মাথার চুলগুলি আচরিয়ে দিতেন তাহলে এতে অবস্থায় যদি তার পাশেই বাসা হয় বা ইমাম সাহেবদের বাসা অনেক সময় মসজিদের সঙ্গে হয় তার স্ত্রী যদি তার মাথা আচরিয়ে আমাদের কাছে গোসল খাওয়া দাওয়া মসজিদে সুব্যবস্থা না থাকে এই জন্য প্রিয়জন যদি বাড়িতে যায় আর সেটা বাড়ি থেকে পরিজন মিটিয়ে আসে খাওয়ার ব্যবস্থা বা গোসল বা ইত্যাদি তাহলে জাহেজ আছে বলছেন আল্লা নবী মসজিদ থেকে ঘরে আসতেন না এদারা তবে ওখানে গিয়ে গল্প শুরু করবেন তা না পরিজন সেরে আবার চলে আসবেন এইভাবে বাথার চুল যদি আসি নাই স্ত্রীর কাছে সেটাও জাহেজ রয়েছে ওয়ান হাকা আল্লা তো আল্লাহ মোহাকে আল্লাহ মারিদান ولا يشهد جنازه ولا يمسس امراه ولا يواسرها ولا يخرجوا لهذا الا لما لا بد له منه عشر ذিলাত কি আরবণিত তিনি বলেন সুন্নাত হলো ইতিকাফ অবস্থায় যেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে না যাই কে ইতিকাফে বসেছে আত্মীয় স্বজনের মধ্যে কে অসুস্থ হয়েছে দেখতে দিতে পারবে না ولا يشهد جنازه এবং কোন জানাজার নামাজেও হতে পারবে না সুন্নত হলো তবে যদি করে আর প্রিয়জন ছাড়া মসজিদ থেকে বের হবে না বিশেষ প্রয়োজন বলতে আহ পেশাব পায়খানা গোসল বা খাওয়া দাওয়া বা হয়তো এমন হয়ে গেল অসুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে না করলে না এছাড়া শুনলাম সে যা আমরা আমল করবো আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামাইকুম আলহামতুল্লাহ সুনির্দিষ্ট ইসলামী সেরিয়া শরণের মধ্যে নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান देख इम सरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आलोचना पर्दा जानून से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इन नीतिमाल আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান